মানবতা সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ রসুলিল্লাহাবাদুপ্রিয় দর্শকবিন্দু আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে কিছু কথা আলোচনা করা এই জীব দিয়ে আমরা যে সমস্ত শরীয়র বিরোধী কাজ করি নিষিদ্ধ কাজ যা আল্লাহ কোরানে এবং বিশ্বনীবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে নিষেধ করেছেন সেই সম্পর্কে কয়েকটি জিনিস আপনাদের সামনে পরিবেশন করার জন্য আমি এসেছি অমাত ফল্লা বিল্লাহ আমরা এই জীব মিথ্যা কথা বলি যা পূর্বের বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ তালা কোরানে আমাদেরকে বলছেন বল তাকফ মালাইসালা কাবেহ এল এমন জিনিসের পিছনে পড়োনা যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই দান করেছেন কালকে ক্যামতের মাঠে এগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে বা তুমি জিজ্ঞাসিত হবে এগুলির কৈফিয়ার তলব করা হবে যেগুলি আমি আপনি বা আমরা কিভাবে কোন কাজে ব্যবহার করেছি কালকে কেমতের মাঠে এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা যদি তা সঠিক পথে ব্যয় করে থাকি তাহলে ইনশা আল্লাহ তালা এগুলি আমাদের হয়ে জান্নাতে যাওয়ার কারণ হবে আর এগুলো যদি আমরা সঠিক পথে ব্যবহার না করে থাকি তাহলে এগুলির কারণে কালকে হয়তো আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে ওয়ালি আদবিল্লা আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলা থেকে সতর্ক করতে গিয়ে আমাদেরকে বলছেন যে যারা কিনা বেচা করে তারাও যদি সত্য কথা বা সত্যের আশ্রয় নাই, তাহলে তাদের কেনা বেচাতে আল্লাহ রবুল আলমিন বরকত দান করেন অনেকে আছে কেনা বেচার ক্ষেত্রে ব্যবসায়ীরা কত যে মিথ্যা বলে আর কত যে মিথ্যার আশ্রয় নাই যা বলে শেষ করা যাবে না খারাপ মাল মিথ্যা কথা বলে ভালো বলে চালিয়ে দেবে মালটা হয়তো কিনেছে কিছু দামে অন্য দাম বলে মিথ্যা কথা বলবে কসম কিনেছি খাবে এটা খুব চালু হবে জিনিস হয়তো খুব বিক্রি হবে কিন্তু তাতে কোনো বরক থাকবে না কারণ বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল বাই বিল খেয়ার যারা কেনা বেচা করে তারা তাদের অধিকার আছে মানে নেওয়া আর না নেওয়া আপনি বেসছেন আমি কিনছি আমার কিনে ফিরে দেওয়া আর আপনার ফিরিয়ে নেওয়া ততক্ষণ পর্যন্ত অধিকার থাকে মা আলাম ইয়েতা যতক্ষণ না তারা একে অপর থেকে বিচ্ছেদ হয়েছে ততক্ষণ পর্যন্ত নেওয়া দেওয়ার ব্যাপারে তাদের এখতিয়ার আছে অধিকার আছে ইচ্ছা হলে নেবে না হয় ফেরত দেবে অনুরূপ যে বিক্রি করছে ইচ্ছা হলে সে ফিরিয়ে নিতে পারবে যতক্ষণ না একে অপর থেকে ওরা বিচ্ছেদ হয়েছে যদি তারা সত্য বলে একে অপরকে অবাইয় না আর পরিষ্কার করে যদি বলে দেয় ভাই আমার জিনিসটা হচ্ছে এই রকম এই ধরনের মিথ্যার যদি আশ্রয় গ্রহণ না করে বুরেকা হি হিমা কারণে বা প্রতারণা করার উদ্দেশ্যে যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে ওয়া খেচামা আর যদি দোষকে তারা গোপন করে নেওয়া দেওয়ার ব্যাপারে মহেকাত তাদের বেচা মধ্যে যে বরকত থাকবে সেই বরকতটা নষ্ট হয়ে যাবে সেই বরকত আর থাকবে না সেই বরকতকে তুলে নেওয়া হবে মিথ্যা কথা বলার কারণে এবং দোষকে গোপন রাখার কারণে মানুষ অনেক সময় কিছু বিক্রি করতে গেছে ঘড়ি হোক মোবাইল হোক জিনিসপত্র হোক আরও যে সমস্ত জিনিস আসবাবপত্র আছে যা আমরা বেচা কিনা করি অনেক সময় জিনিসটা খারাপ আর আমরা ভালো করে জানি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে সতর্ক করে বলেছেন মানগাসানা ফালাইসা মিন্ মানগাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি প্রতারনা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বাজারে যাচ্ছিলেন এক ব্যক্তি তার শস্য বিক্রি করছিল আল্লাহ নবী তার শস্যের বস্তার মধ্যে হাটটা ঢুকিয়ে দিলেন যখন হাত ঢুকিয়ে দিলেন আঙ্গুলগুলো আল্লাহ নবীর ভিজে ভিজে লাগলো মানে তলাই ভিজে আছে আর কি ওপরে শুকনো রাখছে লোকটি আর তলায় ভিজে জিনিস রাখছে তখন আল্লাহ নবী সেই লোকটিকে লক্ষ্য করে বললেন মা হা দা ইয়া সাহাবান একই ব্যাপার তলায় দেখতে ভিজে রয়েছে ওপরে তোমার শুকনো তলায় কিন্তু ভিজে ব্যাপারটা কি তখন সেই লোকটি বলল যে ইয়া রসুল আল্লাহ পানি হয়েছিল পানির কারণে ভিজে গেছে তখন আল্লাহ নবী তাকে বললেন ভিজেই যখন গেছিল আর ভিজেটাকে তলায় রেখেছো এটা তো পোতারও না এটা তো ধোকা দেওয়ার ব্যাপার হয়ে গেল অমান গাছ না ফালাই শামিন না আর যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হয় না বা আমার দলভুক্ত হয় না তো ভাইরা আমার যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে বেচা কিনাতেও মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না বরং বেচা কিনাতেও সত্য পথে থাকতে হবে সত্য আশ্রয় গ্রহণ করতে হবে সত্যভাবে ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ তালা সত্যভাবে যারা ব্যবসা করেন সত্যত যারা অবলম্বন করে মহান আল্লাহ রবুল্লা আলমিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন কিভাবে ব্যবসা চালু হবে কি ভাবে খরিদ্ নিজেকে বাঁচায় ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে বরকত দান করবেন আর এতে আমাদের অনেক বরকত থাকবে আর মিথ্যা আশ্রয় করার পরে যদি খুব বিক্রি হয় খুব চালু হয় খুব ব্যবসা চলে চললেও কিন্তু আল্লা রব্বুল আলমিন আপনার ওই ব্যবসায় বরকত দেবেন না আপনার ওই পর্ষায় কোনো বরকত থাকবে না আর যে জিনিসের মধ্যে বরকত থাকে না তা লাখ লাখ এলেও পূরণ হবে না প্রয়োজন বাড়তেই থাকবে আপনি দেখবেন কত হাজারো হাজার মানুষ আছে যাদের টাকা পয়সা বিষয় সম্পত্তির কোনো কিছুর অভাব নেই কিন্তু যেন তাদের অভাব মিটে না প্রয়োজন যেন পূরণ হচ্ছে না অনেক টাকা বেতন পায় তাও যেন সংসার চলে না মাস শেষ হওয়ার আগে আগেই যেন তার বেতনের টাকা সব শেষ হয়ে যায় কেন কারণ সৎ হয়তো উপার্জন করতে পারে না মিথ্যা হয়তো আশ্রয় গ্রহণ করেছিল মিথ্যাভাবে হয়তো উপার্জন করেছিল কিংবা ভালোভাবে তার দায়িত্ব সে পালন করে না যার কারণে তার টাকার মধ্যে বরকর থাকে না তাই বেশি হওয়া সত্ত্বেও বরকর না থাকার কারণে এগুলি সব নষ্ট হয়ে যায় অতএব প্রত্যেক মানুষের উচিত যে সততা অবলম্বন করবে ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা কথা বলবে না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে মিথ্যা কথা থেকে সতর্ক করেছেন এইভাবে মিথ্যা সম্পর্কে বলতে গিয়ে এটাও মানুষ অনেক সময় বলে সেটা হচ্ছে মিথ্যা স্বপ্ন গড়ে বলা এটা জীবের একটা আপদ বা কুকর্ম যা আমরা এই জীব দিয়ে করে থাকি স্বপ্ন দেখিনি অথচ মানুষকে এসে বা বন্ধু মহলে এসে সাথীদের সাথে বলে আজকে রাতে আমি এই এই এই দেখেছি অনেক কিছু পরিবেশন করে আমি রাতে আজকে এরকম এরকম স্বপ্ন সে তা দেখেনি মিথ্যা স্বপ্ন গোরে বলা এটা বড় অপরাধ আল্লাহ নবী মোহাম্মদুর সাল্লাম তাই এর মধ্যে বললেন হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো স্বপ্ন গড়ে বলে অথচ সে দেখেনি তাকে আল্লাহ রবীন্দ্র এই দুটো জবের মধ্যে সংযোজন সৃষ্টি করো মিলিয়ে দাও ওয়া ফাল তা কিন্তু কোনো দিন পারবে না স্বাভাবিক কথা দুটি জব জবের দানা যদি আমরা কেউ মনে করি যে এই দুটির মধ্যে আমরা জোড়া লাগিয়ে দিব তা কোনদিন পারা যাবে না কোনদিন সম্ভ নয়পন করে আবার আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর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 সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় بشه نبي محمد رسول الله صلى الله عليه وسلم ميت شبن جارا قريبولي تدر شمپورك شوطر قريبولي من تحلم بحلم كل أن يعقيدا بين شعيرتين ولا يفعل ومن استماع إلى حديث كوم وهم له كارهون صبا على أدونيه الآن يوم القعامة ومن صور صورة عدبا وكلفا أن ينفق فيها الروح ওলাই সাবে আফিফ বখারিও মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন যে মিথ্যা স্বপ্ন গরে বলে তাকে দুটি জবের মধ্যে সংযোজন সৃষ্টি করতে বাধ্য করা হবে কালকে ক্যামতি আল্লাহ তালা তাকে দুটি জবের দানা দিয়ে বলবেন যে এই দুটির মধ্যে তুমি সংযোজন সৃষ্টি করে এই দুটোকে মিলিয়ে দাও ওলাইয়া ফাল অথচ সে তা কখনোই করতে পারবে না অমান ইস্তামা ইল হাদিস এ কৌমিন ওহম আর কেউ যদি কোনো জাতির কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করে যা তারা চায় না যে সে তাদের কথা শুনুক কালকে কেয়ামতের মাঠে তার দুই কানে শীষে গলিয়ে ঢালা হবে অমান সাউরা প্রদীপা ও কুল্লেফা আই এন ফাঁকা ফিহা আর যে কোনো চিত্র আঁকবে বা ছবি তুলবে ছবি আঁকবে তাকে শাস্তিও দেওয়া হবে এবং তাকে বাধ্য করা হবে বলা হবে যে তুমি যা এঁকেছ যা তুমি অঙ্কন করেছো তার মধ্যে তুমি আত্মা দাও প্রাণ সঞ্চার করো ওয়ালাইসে না আফেক সে কিন্তু তা কখনোই বা কোনো করতে পারবে না অনুরূপভাবে এই জীব দিয়ে আমরা যে অপরাধটা করি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা মিথ্যা সাক্ষী দিই আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে সত্য সাক্ষ্য দিতে বলেছেন আর মিথ্যা সাক্ষী থেকে আমাদেরকে বিরত্ব থাকতে বলেছেন তাই আল্লাহ তালা বলেন আমানু হে ইমানদার গন বিচারের উপরে স্থির থাকো প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহর উদ্দেশ্যে তোমরা সত্য সাক্ষ্য দেবে যদি এই সত্য সাক্ষ্য তোমাদের নিজের বিরুদ্ধে হয় তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয় এবং তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় তাও তোমরা সত্য সাক্ষ্য দেবে মিথ্যা সাক্ষ্য কোনো সময় দেবে না যদিও তা তোমাদের তোমাদের পিতামাতার বা তোমাদের কোনো আত্মীয় স্বের বিরুদ্ধে ধনী হোক আল্লাহ রব আলিন তাদের অধিক ঘনিষ্ঠতর অতএব আদল এবং সুবিচার করার ব্যাপারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে না যদি কেউ বক্রপথ ধরে বা সত্য থেকে যদি কেউ মুখ ফিরিয়ে এলাই তার একথা জেনে রাখা দরকার যে মহান আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত বিষয় সম্পর্কে অবগত যা সে করে বা যা সে বলে অনুরূপভাবে আল্লা রব্বুল আলমিন আরেকটি আয়তের মধ্যে বলছেন সুরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলছেন চারের ওপরে প্রতিষ্ঠিত থাকবে সত্য সাক্ষ্য দেওয়ার উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে অবিচার করবে না মিথ্যা সাক্ষী তোমরা দেবে না সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে তোমরা প্রতিষ্ঠিত থাকবে কোনো জাতির সাথে তোমাদের বিদ্দেশ এবং শত্রুতা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্য দেওয়া থেকে বিরত না রাখে কারোর সাথে শত্রুতা আছে কারো সাথে আপনার বিদ্দেশ আছে এই শত্রুতা আর বিদ্দেশ থাকার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে না বরং যদিও তাদের সাথে তোমাদের বিরোধ আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে তবুও তোমাদের উচিত হবে সত্য সাক্ষ্য দেবে এবং এই বিদ্বেষ ও শত্রুতা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্য থেকে ফিরিয়ে না রাখে বা বিরত না রাখে যে তোমরা সব সময় সুবিচার করো আল্লাহ তালার এটা সব থেকে নিকটতম জিনিস যে মানুষ একে অপরের সাথে সুবিচার কায়েম করবেন অনুরূপ আল্লাহ রবুল আলমিন মোমেনদের গুণ বর্ণনা করছেন যারা সত্য সাক্ষ্য দেয় তাদের গুণ বর্ণনা করে আল্লাহ তালা বলছেন সত্য সাক্ষ্য দেওয়া হচ্ছে গুণ গুণ আল্লাহ বলছেন। হচ্ছে যে তারা সবসময় সত্য সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী থেকে তারা নিজেকে বিরত রাখে ওই দাম বিল লাগবে যখন কোনো বেহুদা অন্যায় জিনিস তারা দেখে বা অন্যায় ও বেহুদা জিনিসের পাশ দিয়ে যখন তারা যায় মার্র কেরামা তখন তারা নিজেকে বাঁচিয়ে সম্মানের সাথে সেখান থেকে তারা এড়িয়ে চলে যায় এটা হচ্ছে মোমেনদের গুণ অনুরূপভাবে আল্লাহ তালা মোমেনদের গুণ সম্পর্কে বলছেন যে মোমেনরা এমন যে তারা সবসময় সত্য সাক্ষ্য দেবে সুরা মাহরিদ আল্লাহ তালা বলছেন যে মোমেনদের গুণ হচ্ছে তারা সত্য সাক্ষ্য দেওয়ার ওপরে কায়েম থাকে আলা শাহাদা তেহিম কা এমন প্রতিষ্ঠিত থাকে তারা তারা অনর থাকে অবিচল থাকে স্থির থাকে তারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেয় না আর তারা নিজেদের নামাজের যত্ন নেয়ালা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে সম্মানিত করবেন তারা সব সময় জান্নাতে থাকবে এবং জান্নাতে তারা সম্মান লাভ করবে তো আল্লাহ তালা মোমেনদের গুণ বর্ণনা করে বললেন যে এরা মোমেন এরা এমন যে এরা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেবে না সত্য সাক্ষ্য দেওয়ার উপরে এরা কায়েম থাকে এটা হচ্ছে মোমিনদের গুণ তো এখানে আমাদেরকে যে কথাটাই বলা হচ্ছে আল্লাহ তালা যে জিনিসটা আমাদেরকে শোনাচ্ছেন সেটা হচ্ছে এই যে আমরা যখন সাক্ষ্য দেব তখন সত্য সাক্ষ্য দেব কোনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না সত্য সাক্ষী দেওয়াই হচ্ছে মোমিনদের গুণ বিশেষ সবসময় মোমেনরা সত্য সাক্ষ্য দেবে আর মিথ্যা সাক্ষ্য থেকে বিরত রাখবে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম حديث في المدى، في المصابق، يقولون، أهلا أنبئكم بأكبر الكبائر، قالوا بلى يا رسول الله، قال الاشراك بالله، قوق الوالدين، وجلس وكان متقع، فقال وشهادت الزور، فما زالا يكررها حتى قلنا لعله سكت. بخاري ومسلم شريف الحديث، الله النبي صحابق، في المصابق، أجل، أنت تقولون، أميكي تمادر، برو پاپ شمپوكي، وبغتو كربونا، বড় পাপ সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেবো না কালুবালাইয়া রসুলাল্লাহ তখন সাহাবিরা বললেন যে অবশ্যই বলুন বড় পাপ কাকে বলে তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সর্বপ্রথম বড় পাপ সম্পর্কে যেটা বললেন সেটা হচ্ছে আশির কবিল্লাহ সব থেকে বড়ো পাপ হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আল্লাহর মতো কাউকে মনে করা আল্লাহ যা পারেন তা অন্যরা কেউ পারে এরকম ধারণা করা আল্লাহর রবুবিয়াতে শরিক করা আল্লাহর উলুহিয়াতে শুরু করা আল্লাহর গুণাবুলি এবং তার নাম সমূহে শরিক করা ইত্যাদি শিরিখ করা হচ্ছে সব থেকে বড় পাপ মহাপাপ তাই আল্লাহ নবী তার উম্মতকে সতর্ক করে বলছেন এক নম্বরের মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা আর দুই নম্বরে হচ্ছে মামাপের অবাধ্যতা করা মা বাপদের যে কত সম্মান তাদের যে কত মর্যাদা আমরা যদি জান্নার যেতে চাই তাহলে আমাদেরকে মা বাপদেরকে সন্তুষ্ট রাখতে হবে তারা যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন কথা ব্যবহার আচার আচরণ চলাফেরা ইত্যাদির মাধ্যমে যেন তাদেরকে আমরা কোনোভাবে কষ্ট না দিই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি কারো পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে মনে করে নেবেন আপনার জন্য জান্নাত যাওয়া খুবই কঠিন হয়ে যাবে ওই জন্য তো মহান আল্লাহ রবুল আলমিন সুরায় ইসরা প্রথমে আল্লাহ তাহলে নিজের কথা নিজের হকের কথা বলার পরে দ্বিতীয় নম্বরে মা বাপের অধিকারের কথা আমাদেরকে শুনিয়েছেন তা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আল্লাহর অধিকারের পর সব থেকে বড় অধিকার যাদের তারা হলেন আমাদের পিতা মাতা তাদের ব্যাপারে উদাসীন হলে চলবে না তাদের খোঁজ খবর রাখার ব্যাপারে একেবারে মানে ভুলে থাকলে চলবে না সব সময় তাদের অধিকারের কথাটা আমাদেরকে স্মরণে রাখতে হবে কারণ বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে আমাদেরকে তাদের কথা বলতে গিয়ে একজন সাহাবি জিজ্ঞাসা করে বলছেন ইয়ারসুল্লাহ মানে আহাক্কোনা আসে বেহুসনে সাহাবাতি ফা কালা উমুক কালা সুম্মা মান কালা উম্মুক কালা সুম্মা মান কালা উম্মুক তারপর কার আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাহাবি বললেন তারপর কার আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাহাবি বললেন তারপর কার আল্লাহ নবী বললেন তোমার বাপের তিনবার মায়ের কথা বললেন আর বাপের কথা বললেন আল্লাহ তিনি হেলান সোজা করে বসলেন তারপরে বললেন অব থেকে মহাপী দেওয়া সাহাবি বলছেন ফামাজ এই মিথ্যা কথা বলাটা এই কথাটা নবী বারবার পুনরাবৃত্তি করতে লাগলেন বারবার রিপিট করছেন মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া সাহেবরা বললেন আমরা তখন বললাম যে হাই যদি তিনি চুপ করতেন তিনি কার চুপ করবেন না নাকি বারবার কি এটা বলতে থাকবেন তো ভাইরা আমার রসলি করিম সাল্লাই সাল্লামের এই কথা থেকে বারবার রিপিট করা থেকে আমরা বুঝতে পারছি যে মিথ্যা সাক্ষী দেওয়া সত্যিকারের অতীব বড় অপরাধ কারণ এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত অধিকার যে নষ্ট হয়ে যাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত মানুষের যে কত ক্ষতি হয়ে যাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সমাজেতে কত অশান্তি সৃষ্টি হতে পারে এই মিথ্যা সাক্ষীর কারণে আরো কত অন্যায় অনাচারের যে দরজা খুলে যাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত অন্যায়ের পথ সুগম হয়ে যাবে তা হয়তো আমি আর আপনি বা আমরা যারা মিথ্যা সাক্ষ্য দিই তারা আমরা হয়তো ধারণা করি না কিন্তু আসলেই জিনিসটা খুবই বড় এবং খুবই বড় অন্যায় তাই প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে এই জীবটাকে কন্ট্রোল করবে মিথ্যা সাক্ষী দেওয়া থাকে এই জীবের সাল্লামের হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারছি যে মিথ্যা সাক্ষী দেওয়া সত্যিকারের অতীব বড় অপরাধ একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আখবরিনী আনিল কাবায়ের হে আল্লাহ আমাকে কাবিরা গুলা সম্পর্কে বলেন যে কি কি জিনিস আছে যা করলে কাবিরা বা বড় পাপ হয়ে যায় তখন রসুল করিম সাল্লাহ্লাম বললেন আল ইসরাকলা এক নম্বরে মহাপাপ হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করা কালা সুম্মা মাদা সাহবী বললেন তারপরে কি তখন আল্লাহ নবী বললেন সুম্মা ও কো কলোয়ালে দেয় তারপরে মহাপাপ হচ্ছে মাতা পিতার বিরোধিতা করা কালা সুম্মা মা আদা তারপর কি তখন রসুল করিম সাল্লাহ্লা বললেন তোমা শাহাদ তারপরে বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে বড় পাপ মহাপাপ যে পাপ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হয় বা যে পাপ অটোমেটিক আল্লাহর কাছে ক্ষমা হয় না যে পাপের জন্য বিশেষভাবে মানুষকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা যে আপনি কাবিরাগুলো সম্পর্কে বলেন তখন আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বলছেন কাবিরাগোনা হচ্ছে শিরিখ করা আল্লাহর সাথে আর মা বাপের অবাদতা করা আল এমিনুল গোমুস আর কাবিরা গোনা হচ্ছে আমিনুল গুমুস, সাহাবি বলছে অমাই অ্যামিনুল গোমুস অমিনুল গুমুস কাকে বলে তখন আল্লাহ নবী বলছে আল্লা দি একতা ও হাক্কা এমরি মুসলিমিন বেয়ামিনহি এমিনুল গোমুস মানে মিথ্যা এমন কসম যে কসম খাওয়ার ফলে বা যে কসমের দ্বারাই কেউ তার অপর ভাইয়ের মাল বা তার জিনিসপত্র আত্মসাত করে এটাকে বলা হয় এমিনুল কমুস মিথ্যা কসম যে মিথ্যা কসমের ভিত্তিতে কেউ তার ভাইয়ের মাল আত্মসাত করে তো মিথ্যা কসম এবং মিথ্যা সাক্ষ্য এগুলা যে অতীব কঠিন এবং ভয়াবহ জিনিস তা আমরা সত্যিকারের বুঝতে পারতে আছি তাই প্রত্যেক মানুষের উচিত হচ্ছে মিথ্যা সাক্ষ্য দিয়া থেকে নিজের এই জীবটার হিফাজত করবে মিথ্যা সাক্ষী থেকে নিজের এই জীবটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে তাহলে কালকে কে আমাদের মাঠে এই জীব আমাদের জন্য বিপদের কারণ হবে না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের হিফাজত করেন আমরা জন্য জীবের হিফাজত করতে পারি ওয়া সাল্লাহ আলা নবীলা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আসসালামু আলাইকুম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 उ राउ बार्मिंग नंबर शून्य টাকা আমাদের ইমেইল করুন সাপোর্ট টিভি ডট টিভি এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ उच्छेद्लम के राजत्व दिलेान दिले मनोनी कर लो जमान तुरान सन्ना जखे मेला ममिन आल्ला दया अर्जन कर बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह काल आठटे पुन सम्प्रचार सकाल साढ़े टीवी बांगलिविंग